এই আলোচিত হবে পৃথিবীর আজকের পর্বে আমরা সিরাতের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায় প্রবেশ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ফতে আল্লাহ রসুল একুশ বছর আগে এই মক্কায় আল্লাহর পক্ষ থেকে ওয়াহিপ্রাপ্ত হয়েছিলেন আর এরপরে শুরু হয় তার নবুয়ের মিশন নবতের প্রথম তিনটি বছর তার দাওয়া ছিল পরিবার আত্মীয় ও কাছে মানুষদের উদ্দেশ্যে চতুর্থ বছরে তিনি প্রকাশ্যে মক্কার মুশ্রিকদের ধর্ম ও রীতিনীতির বিরোধিতা শুরু করেন এবং সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানান আর এরপরই কুরাইশাহ মুসলিমদের উপর চড়া হয় তারা রসল সাল্লি ওয়াসলামের উপর চাপ প্রয়োগ করা শুরু করে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে এক পর্যায়ে মুসলিমদের একটি দল তাদের দিন রক্ষা করার জন্য আবিসিনায় চলে যান রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লাম চাচা আবু তালিবের নিরাপত্তায় থেকে মক্কায় তার দাওয়া কাজ চালাতে থাকেন দাওয়াতের অষ্টম বছরে আবু তালিব মারা গেলে রসল সাল্লাহ আলী আসলামের জন্য কাজটি করা আরো কঠিন হয়ে পড়ে এক পর্যায়ে মদিনার কিছু লোক হজের মৌসুমে ইসলাম গ্রহণ করে রসুল্লাহসাল্লু আলী ওয়াস্লাম মদিনায় একটি সম্ভাবনা দেখতে পান তিনি পাঠিয়ে দেন মুসাহাবিবিন অমায় রদেল আহুকে উসহাবের দাওয়াতের বরকতে মোদিনায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করে অবশেষে দাওয়াতের ১৩তম বছরে রসুল্লাহ আলী ওয়াস্লাম ও তার সাহাবিরা মোদিনায় হিজরত করেন মোদিনায় আল্লাহ রসুল্লাহু আলী ওয়াস্লাম ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন করেন মুজাহিদ বাহিনী গঠন করেন বিভিন্ন গোত্র ও ধর্মের লোকদের মাঝে সম্পর্ক নির্ধারণকারী একটি স্তনদ প্রণয়ন করেন মোদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে সংগঠিত হয় ঐতিহাসিক বদরে যুদ্ধ এই যুদ্ধে কুরাইশা মুসলিমদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় চতুর্থ বছরে অহুদের যুদ্ধে মুসলিমদের একটি বিপর্যয় ঘটে তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি হয় পঞ্চম বছরে খন্দকের যুদ্ধে যখন কুরাইশা আরবের গাতাফান এবং মোদিনার ইহুদিদের সাথে নিয়ে জোটবদ্ধ হয়ে মদিনাকে অবরুদ্ধ করে রাখে কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা মদিনার পতন ঘটাতে ব্যর্থ হয় আর এই ব্যর্থতার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে মুসলিমদের সাথে কোরাইশা আর পেরে উঠবে না আর তাই পরের বছর যখন আল্লা রসুল সাল্ল আলী ওয়াস্লাম মক্কায় ওমরা করতে যান তখন তারা বাধ্য হয়ে তার সাথে শান্তি চুক্ত করতে বাধ্য হয় মক্কা বিজয়ের প্রেক্ষাপটের আলোচনায় হুদাইবিয়ার চুক্তির ঘটনা চলে আসে কারণ হুদাইবিহার চুক্তি ভেঙে যাওয়ার পরেই আল্লা রসুল সাল্লু আলি ওয়াসলাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন কাজেই প্রথমে আমরা আলোচনা করব কিভাবে হুদাইবিহার সন্ধি চুক্তি ভঙ্গ হল সেই ঘটনা নিয়ে বেশ অনেক বছর আগের একটি ঘটনা জাহিলি যুগে বনুহাদরামের এক লোক বন বকরের মিত্র ছিল সে সময় দেখা যেত এক গোত্রের লোক অন্য একটি গোত্র থেকে নিরাপত্তা লাভ করত তাদের মিত্র হিসেবে চলাফেরা করত তাদের সাথে থাকত বিষয়টিকে এখনকার সময় নাগরিকত্ব বা সিটিজেনশিপ লাভ করার সাথে কিছুটা তুলনা করা যায় যাই হোক বনুহাদরামের সেই লোকটি একদিন হিজাজে ভ্রমণ করছিল ঘটনাক্রমে সে খোজা গোত্রে এলাকায় ঢুকে পড়ল এবং খোঁজাআর লোকেরা তাকে হত্যা করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় যেহেতু বনু হাদরামি এবং বকর ছিল মিত্র তাই প্রতিশোধস্বরূপ বনবকরের লোকেরা আর এক লোককে হত্যা করে পাল্টা জবাবে খুজা আহ এবার বনবকরের অন্তর্ভুক্ত বনু আসওয়াদের তিনজনকে হত্যা করে বনবকরের অন্তর্ভুক্ত হলেও বনু আসওয়াদের স্থান ছিল অন্যদের চাইতে উপরে তাই অন্যদের তুলনায় তারা দ্বিগুণ দিয়াত বা রক্তমূল্য আদায় করত এই ঘটনাটি ঘটেছিল জাহিলিয়াতে সময় হুদৈবিয়া সন্ধির চুক্তির একটি শর্ত ছিল যার ইচ্ছা সে আল্লাহ আলী আসলামের সাথে জোট বাঁধতে পারবে আর যার ইচ্ছা সে কোরাইশদের সাথে জোট বাঁধতে পারবে বনুবকর জোট বাঁধল কোরাইশদের সাথে আর বনু হোসাহা জোট বাঁধল মুসলিমদের সাথে জাহিলি যুগে বনু হোসাহা ছিল বনু হাসিমের মিত্র তাই বনু হাসিমের সন্তান ও নেতা হিসেবে মোহাম্মদ সাল্ল্লাহু আলিউ আসলামের সাথে তারা সন্ধি চুক্তি করে যদিও তাদের অনেকে ছিল মুশ্রিক এই সন্ধি তারা করেছিল গোত্রীয় সম্পর্কের কারণে দিনের কারণে নয় যেহেতু মুসলিম এবং ক্রাইশা শান্তি চুক্তিতে আছে হুদাইবিয়া শর্ত মতে বনু খুজা এবং বন বকরের মধ্যেও এখন শান্তি চুক্তি বিরাজ করছে কেননা তাদের একদল মুসলিমের পক্ষে আর একদল ক্রাইশদের পক্ষে কিন্তু ঝামেলা বাঁধাল বনু বকর তারা বনু আসমাদের সেই তিনজনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নেয় এই কাজে নেতৃত্ব দেয় মিয়া এবংফাল সে ছিল বনু বকরের এক নেতা তবে সেই একমাত্র নেতা ছিল না সে ছিল একটি শাখা শাখাগোত্রের বনু দাইলির প্রধান বনুবকরের সবাই তাকে নেতা হিসেবে মানত না তবুও সে সবাইকে খুজা আন লোকদের উপর হামলা চালানোর জন্য আহ্বান করল বনুবকরের অন্যরা রাজি হল না তখন মেয়ে এবং তার দলবল খুজাহান লোকদের উপর আক্রমণ চালায় এই লোকদের মধ্যে বৃদ্ধ শিশু ও নারীরাও ছিল বনু খুজাহার বিশ জন লোক বনুবকরের হাতে ওয়াতির কূপের কাছে মারা গেল এদিকে কুরাইশরাও এই হামলায় বনবকরকে অস্ত্র সরবরাহ করল হামলাটি ঘটেছিল রাতের বেলায় সেই সুযোগে কুরাইশদের কেউ কেউ এই হামলায় অংশ নেয় এই ভেবে যে রাতের বেলায় কিছু বোঝা যাবে না কে হামলায় অংশ নিয়েছে কুজায় লোকেরা প্রাণ বাঁচাতে হারামের সীমানার মাঝে ঢুকে পড়ল তৎকালীন আরবে হারামের সীমার ভিতরে বা হারাম মাসে হত্যাকাণ্ডকে খুব খারাপ চোখে দেখা হতো। খোজা আর লোকেরা হারামে ঢুকে মোয়াবিয়ার কাছে আরতি জানাল মোয়াবিয়া আমরা হারামে ঢুকে পড়েছি তোমার দেবতাদের দোহাই লাগে কিন্তু মোয়াবিয়া এবার ন ফলের এতটুকু দয়া হল না সে বলল আজ কোনো ইলাহ নেই বনবকারের লোকেরা তোমরা আজকে আল্লাহর নামে প্রতিশোধ নাও তোমরা হারাম শরীফে চুরি করতে পারো তবে কি তোমরা নিজেদের প্রতিশোধ গ্রহণ করতে পারো না এই খুনোখুনির খবর আল্লাহ রসলের কাছে পৌঁছে দিলেন আমর এবং সালিম আল হুজাই বনবকারের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে কোরাইশদের হাত এবং নিহত লোকদের ব্যাপারে সে আল্লাহ রসলকে জানাল কবিতার ভাষায় আরবিতে খুবই চমৎকার এবং ছন্দময় একটি কবিতা দীর্ঘ কবিতার অল্প কিছু লাইন উল্লেখ করছে ইয়া আরব আমি মোহাম্মদকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই পুরনো সন্ধির কথা যে সন্ধি হয়েছিল আমার আর তার পূর্বপুরুষের মাঝে হে মোহাম্মদ আপনারা তো আমাদেরই সন্তান আর আমাদের লোক আপনার পিতৃপুরুষ আর তাই তো আমরা ইসলাম গ্রহণ করেছি সেই সন্ধি থেকে আমরা হাত গুটিয়ে নেইনি, আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ আপনাকে যথার্থ পথে পরিচালিত করুন আপনি আহ্বান করুন আল্লাহর বান্দাদের যেন তারা আমাদের সাহায্যে এগিয়ে আসে তাদের উদাত্ত আহ্বান শুনে রসল সাল আলী আসলাম একটাই কথা বললেন তোমাকে সাহায্য করা হয়েছে আমর এ বিন তুমি সাহায্য পাবে খবরটির যথার্থতা যাচাই করার পর রসল্লাহ সাল্ল আলী ওয়াস্লাম কুরাইশদের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন বললেন হয় তোমরা বনুবকরের সাথে সম্পর্ক ছেদ করবে এবং নিহতদের জন্য রক্তমূল্য পরিশোধ করবে অথবা আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কুরাইশরা এই প্রস্তাবে রাজি হয়নি সম্ভবত রক্তমূল্য পরিশোধ করার মতো আর্থিক অবস্থা তাদের ছিল না আবার বনুবকরের সাথেও তারা সম্পর্ক ছেদ করতে যাচ্ছিল না কারণ সেই ক্ষেত্রে কুরাইশরা একেবারেই একা হয়ে পড়বে বন হোজা উপর এই হামলা ছিল মুসলিম পক্ষের একটি কর্তৃপর কুরাইশ পক্ষীয়দের হামলা আর যেহেতু কুরাইশ পক্ষীয় এই হামলা করে চুক্তি ভঙ্গ করেছে আল্ল রসুল তাই মক্কা অভিযানের সিদ্ধান্ত নিলেন কোরাইশ পক্ষের লোকেরা যা করেছিল তা ছিল সুস্পষ্ট চুক্তি লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা লক্ষণীয় কুরাইশ পক্ষের সবাই এই হত্যাকাণ্ড সমর্থন করেনি অল্প কিছু লোক এই কাজ করেছিল যা ছিল চুক্তিভঙ্গের জন্য যথেষ্ট এমন হতে পারে যে কাফিরদের দেশে বিপুল জনগণ যুদ্ধবিরোধী মিছিল করছে কিন্তু চুক্তিভঙ্গের জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সরকারের একটি অংশের আনুষ্ঠানিক সমর্থনই যথেষ্ট সমস্ত জনগণের সমর্থন থাকা জরুরি নয় হোদাই বিয়ের সন্ধি ছিল দশ বছরের জন্য কিন্তু এক বছরের বেশি কিছু সময় যেতেই কাফিররা চুক্তিভঙ্গ করে এই ঘটনার পর আবু সুফিয়ান বুঝতে পারল কুরাইশটা খুব বড় একটা ভুল করে ফেলেছে সে সে যায় বুঝতে পারছিল এই চুক্তি ভঙ্গের বিষয়টা এমনি এমনি ছেড়ে দেবেন না তরিঘরি করে সে মদিনার দিকে যাত্রা শুরু করে মদিনায় গিয়ে প্রথমে যায় মে উম্মে হাবিবা রাদ্লা আনহার বাসায় উম্মে হাবিবা ছিলেন উম্ম মুহমিন ইন নবীজি সাল্লু আলী ওয়াসলামের স্ত্রী বাসায় ঢুকে আবুসুফিয়ান মেঝেতে পাতা মাদুরে বসতে যাবে অমনি ওম্মে হাবিবা টান মেরে সেটা গুটিয়ে ফেলতে লাগলেন জন্মদাতা পিতার প্রতি মেয়ের এমন আচরণে আবুস্তুফিয়ান খুবই অবাক হল মেয়েকে জিজ্ঞেস করলো মাদুরটা কেন সরালে এই মাদুর কি আমার উপযুক্ত নয় নাকি আমি এতে বসার যোগ্য নই উমুল মেনিন বললেন এই মাদুরে আল্লাহ রসুল্লাহ আলি আসালাম বসেন আর আপনি একজন নাপাক পাক আমি চাই না আপনি সেই মাদুরে বসেন যে মাদুরে রসুল্লাহ বসেন আবু সুফিয়ান এবার তাজ্জব হয়ে গেল সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না যে তার আপন মেয়ে তাকে এভাবে উপেক্ষা করতে পারে উম্মে হাবিবার কথায় স্পষ্ট আল্লা রসুলের প্রতি তাদের ভক্তি কেমন ছিল উম্মে হাবিবা নিজের বাবাকেও রসল্লার মাদুরে বসতে দেননি এটাই হচ্ছে আল আলওয়ালাওয়ালবারা মুসলিমদের আপন ভাবা এবং কাফেরদের পর উম্মে হাবিবা ছিলেন আবিসিনিয়া এবং মদিনা হিজরতকারী একজন নারী বহু বছর আগেই তিনি মুশ্রিক এবং শির্কের সাথে নিজের সম্পর্ক ছেদ করেছেন ১৬ বছর পরে যখন তার সাথে তার বাবার দেখা হলো তখনও তিনি বাবার প্রতি এতটুকু সম্মান দেখাননি কারণ তার বাবা আবু সুফল সেই ব্যক্তি যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে উম্মে হাবিবার কাছে পিতা কন্যা সম্পর্ক বা সামাজিক শিষ্টাচার প্রাধান্য পায়নি প্রাধান্য পেয়েছে ইমান তোর উপর শয়তানি ভর করেছে মেয়েকে এই কথা শুনিয়ে আবু সুফিয়ান গেল আল্লাহ রসুলের কাছে আল্লা রসুল সাল্লাহ আলী ওসলাম তাকে কোনো পাত্তা দিলেন না এরপর সে গেল আবু বকর রাজেল্লাহ আনহুর কাছে আবু বকরও তার সাথে কোনো কথা বলার আগ্রহ দেখালেন না এরপর সে গেল অমার আব্দুল খতাব রাদেল আনহুর কাছে অমারের স্বভাব ছিল সর্বজনবিদিত তিনি রাগঢাক করে কথা বলার মানুষ নন মুখের উপর বলে দিলেন তুমি আশা করছো আমি আল্লাহর রসুলের হয়ে তোমার সাথে দর কষাকষি করব আমার সাথে যদি খালি এক টুকরো কাঠো বাকি থাকে সেটা দিও আমি তোমাদের সাথে জিহাদ করব কোনো সুবিধা করতে না পেরে আবু সুফিয়ান গেল আলীবেন আবুতালিব রাজল্লাহ আনহুর কাছে আলী বললেন দেখো আবু সুফিয়ান আমাদের কিছুই করার নেই আল্লাহ রসুলের কথার উপরে তো আর কোন কথা চলে না আবু সুফিয়ান তখন শেষ চেষ্টা হিসেবে ফাতিমা রাজেল্লাহ আনহাকে অনুরোধ করল মোহাম্মদের কন্যা তোমার এই ছেলে হাসানকে একটু বলো না লোকদের মাঝে মীমাংসা করে দিক যদি সে করে তাহলে সারা জীবন আরবদের নেতা হয়ে থাকবে ফাতিমা সাফ জবাব দিলেন আমার ছেলে এই কাজের জন্য খুবই ছোট আর আল্লা রসুল যদি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে তার মতের বিপরীতে গিয়ে মীমাংসা করার আমরা কেউ নই আবুসুফিয়ান হতাশ হয়ে আলীকে বলল আবুল হাসান পরিস্থিতি তো কঠিন হয়ে পড়েছে কি করা যায় বলতো একটা বুদ্ধি দাও আলী রদেল আনহু বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি তো বন কিনানা নেতা এক কাজ করো তুমি নিজেই মসজিদে গিয়ে বিষয়টা মীমাংসা করে দেশে চলে যাও আবু সুফিয়ান বলল এতে কি কোন লাভ হবে আলী বললেন মনে হয় না তবে এর থেকে ভাল কিছু মাথায় আসছে না আলীরে দল আনহু দায় কথা বলে তাকে বিদায় করলেন আবু সুফিয়ান তখন মসজিদে গিয়ে বলল লোকসকল আমি সবার সামনে চুক্তি নবায়ন করলাম এই বলে সে চলে গেল কেউ তাকে কোনো পাত্তা দিল না মনোযোগ আকর্ষণ করার মতো অবস্থান আবু সুফিয়ানার ছিলও না শেখ ক্রাইশদের নেতা মোদিনায় আবু সুফিয়ান কেউ নয় সেখানে কেউ তাকে আমলে নেয় না আবু সুফিয়ান মক্কায় ফিরে এলো সবাই জানতে চাইল কি হয়েছে ঘটনা শুনে তারা বলল তুমি যে মসজিদে ঘোষণা দিয়ে এলে মোহাম্মদ সাল্লু আলী ইসলামকে তা অনুমোদন করেছে আবু সুফিয়ান বলল না তখন তারা বলল দুর্ভাগ্য আলী তোমাকে বোকা বানিয়েছে কাজের কাজ তো কিছুই হয়নি অপমানিত হওয়া ছাড়া হতাশ হয়ে আবুসুফিয়ান বলল কি আর করা আর তো কিছুই করা ছিল না আমার যে কুরাইশরা কয়েক বছর আগেই মুসলিমদের নাম শুনলেই অহংকার আর অধ্যত্বের ভারে নাক মো কুচকে ফেলত সেই কুরাইশদের নেতা আবুসুফিয়ান এসে মুসলিমদের কাছে রীতিমতো ভিক্ষা চাইছে লাঞ্ছিত আর অপমানিত হয়ে দরজায় দরজায় মরিয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে যেন চুক্তিটি নবায়ন করা হয় এভাবেই আল্লাহ মু মিনদের সাহায্য করেন এবং দুনিয়ার বুকে তাদের সম্মানিত করেন কিন্তু সেটা পেতে হলে আল্লাহ দিনের উপর অটল থাকা চাই আজ মুসলিমদের মাঝে একটি ধারণা গেঁথে গেছে যে তারা দুর্বল তারা মনে করে তারা অক্ষম শত্রুরা শক্তিশালী এখন যোগ তাই কিছুই করার নেই সকল অনাচার অত্যাচারকে তারা স্বাভাবিক হিসেবেই মেনে নেয় অতি অল্পে হাল ছেড়ে দেয় কাফিরদের কাছে ধর্ণা দিয়ে বেড়ায় ধৈর্যের সাথে কষ্ট স্বীকার করার মানসিকতা মুসলিমদের মধ্য থেকে হারিয়ে গেছে অথচ পৃথিবীর মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ হল মুসলিম মুসলিম দেশগুলোর অবস্থান ভূ রাজনৈতিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে তেলের খনি তাদের অধিকারে পৃথিবীর গুরুত্বপূর্ণ পানিপথ ও ভূমিগুলো মুসলিমদের নিয়ন্ত্রণে এর পরেও মুসলিমরা কিভাবে দুর্বল হতে পারে আসলে এই দুর্বলতা মানসিকতায় আর্থিক সম্পদ বা ভূমির অভাব কোন সমস্যা না মুসলিমদের প্রয়োজন আল্লাহর উপর ইমান ও তাওয়াকুল মদিনার ইসলামী রাষ্ট্রের ধন দৌলতের প্রাচুর্য ছিল না ছিল না পেশাদার সেনাবাহিনী কিন্তু ইমানকে পুঁচি করে মুসলিমরা এগিয়ে গিয়েছিল যার ফলে মক্কার কুরাইশের নেতা আবুসুফিয়ান কর জোরে তাদের সামনে হাজির হয়েছে একজন মুমিনকে বাচ্চিক ক্ষমতার দিক থেকে দুর্বল মনে হলেও কখনো সে দুর্বল হতে পারে না পরাজিত মানসিকতা মুমিনদের বৈশিষ্ট্য নয় মুসলিমরা যদি তাদের দুর্বলতার এই ভ্রান্ত ধারণা মন থেকে ছেড়ে ফেলত তাহলে যে সব জাতি আজ মুসলিমদের সাথে যুদ্ধ করছে তারাও আবু সুফিয়ানার মতো হাত জোর করে শান্তি কামনা করত বিজয়ের সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হল ধৈর্য যেই ক্রাইশরা এতদিন দাপটের সাথে এতগুলো যুদ্ধ পরিচালনা করেছে আঞ্চলিক শক্তিগুলোর সাথে তারা যোধবদ্ধ হয়েছে তারাও একসময় হাল ছাড়তে বাধ্য হয়েছে মুসলিমদের অসীম ধৈর্যের কাছে কয়েক বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি ক্রাইশরা মুসলিমদের কাছে ধর্ণা দেবে কিন্তু মুসলিমরা তাদের দিনের উপর অটল থেকেছে ধৈর্য ধরেছে আর ধৈর্যের প্রতিযোগিতায় কুরাইশদের সাথে পাল্লা দিয়েছে আর তাই কুরাইশা হার মানতে বাধ্য হয়েছে মক্কা অভিযানের সিদ্ধান্ত নিলেন। অভিযানের প্রত্যক্ষ কারণ হল খুদাই বিয়ার চুক্তি ভঙ্গ করা এই ঘটনা মক্কা অভিযানের অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে এর আগেও মুসলিমদের সাথে কুরাইশদের যুদ্ধ হয়েছে কিন্তু এবার মুসলিমরাই সামরিক ও অর্থনৈতিক শক্তিতে এগিয়ে আছে এছাড়া মুশ্রিকদের সাথে জোট বাঁধার মতো কোন শক্তি তখন আরবে নেই যেমন খাইবারের ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের মিত্র হতে পারত কিন্তু হুদাইবিয়ার সন্ধে চলাকালীন অবস্থায় রসল সাল আলী আসলাম খাইবারকে আক্রমণ করেন এই চুক্তির কারণে কুরাইশরা কার্যত একাকী হয়ে পড়ে আর সেই সুযোগে মুসলিমরা অন্যান্য সম্ভাব্য সকল শক্তিকে সায়স্তা করেন আল্লাহ রস্ল্লাহু আলী আসলাম মক্কা অভিযানের বিষয়টি গোপন রাখলেন যদিও কুরাইশা জানত আজ হোক বা কাল হোক মক্কা আক্রমণ হবেই কিন্তু ঠিক কখন হবে এবং কিভাবে হবে সেই ব্যাপারে নবীজি সাল্লু আলী আসসালাম তাদের কোনো ধারণা দিতে চাননি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাদের শ্রবণ আর দৃষ্টি কেড়ে নাও যেন আমরা তাদের অতর্কিতে আক্রমণ করতে পারি আমাদের আগমন যেন তারা টের না পায় এই অভিযানের ব্যাপারে রসুল্লাহ সাল আলী আসলাম কাউকে কিছু জানালেন না কি কেউ না আবু বকর রাদহু রসুল্লা সাল্লাহ আলী আসলামের সাথে দেখা করতে এসে দেখলেন তার মেয়ে আয়েশ রদেল আনহা গম পিছছেন বুঝতে পারলেন রসল সাল্লাহ আলী আসলাম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন কাছে জানতে চাইলেন কোথায় অভিযান হবে আয়েশের কাছ থেকে কিছুই জানা গেল না রসল্লা আলী আসলাম প্রথমে বত্ন ইদামের দিকে আট জনের একটি দলকে পাঠালেন বত্ন ইদাম ছিল মোদিনা থেকে স্বামীর দিকে মক্কা দিকে নয় মক্কা অভিযানের আসল উদ্দেশ্যকে গোপন রাখতে তিনি এই কৌশল অবলম্বন করেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কারো কাছে আসল গন্তব্য প্রকাশ করেননি এরপর তিনি মোদিনার ভেতরে এবং বাইরে গোয়েন্দা পাঠিয়ে দিলেন যেন মুসলিম সেনাবাহিনীর অনুপস্থিতিতে কেউ মোদিনা আক্রমণ করতে না পারে আল্লাহ রসো আলী ওয়াস্লাম জানতেন আল্লাহ তাকে সাহায্য করবেন কিন্তু তার মানে এই নয় যে জাগতিক প্রস্তুতির কোনো প্রয়োজন তিনি নিচ্ছিদ্র গোপনীয়তা বজায় রাখার জন্য এতগুলো পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু এতগুলো পদক্ষেপ নেয়ার পরেও হাতিবেন আবিবালতার রাজিয়াল আনহুর কাজে সমস্যা বাধার উপক্রম হলো। হাতিব আল্লাহ রসোল্লের একজন সাহাবি তিনি মদিনা ছিলেন কিন্তু তার পরিবার ছিল মক্কায় মুসলিমরা যদি মক্কায় অভিযান চালায় তাহলে তার পরিবার আক্রান্ত হতে পারে তাই তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি মক্কায় একটি চিঠি পাঠিয়ে কুরাইশদের এই অভিযানের কথা আগে ভাগে জানিয়ে চাইলেন উদ্দেশ্য ছিল নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা তার এই চিঠি পাঠানোর খবর ওয়াহির মাধ্যমে আল্লাহ রসুল জেনে যান জানার সাথে সাথে তিনি চিঠির বাহককে ধরে আনার জন্য আলী জুবাইর ইবনুল আওয়াম আর মিক্তাদ ইবেন আসওয়াজ রাদ আনহুমকে পাঠিয়ে দেন চিঠির বাহক ছিল এক নারী দ্রুত ঘোড়া ছুটিয়ে তারা সেই মহিলাকে ধরে ফেললেন তারপর সেই মহিলাকে হুমকি দিয়ে চিঠি উদ্ধার করলেন দেখা গেল চিঠিটি আল্লা রসুলের সাহাবি হাতিবের লেখা রসুল চিঠিটি পড়লেন হাতিবকে ডেকে আনা হলো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হল জানতে চাও হল কেন তিনি এই কাজ করলেন হাতিব বললেন হে আল্লাহ রসুল আমার কথাটা আগে শুনুন কুরাইশদের সাথে আমার সম্পর্ক আছে সত্যি তার আমার মিত্র কিন্তু সত্যি বলতে আমি আসলে ওদের কেউ নই আপনার মোহাজি সঙ্গীদের মক্কায় কেউ না কেউ আত্মীয় আছে তারা তাদের পরিবার ও সম্পদের রক্ষণাবেক্ষণ করবে কিন্তু আমার এমন কেউই নেই তাই আমি কোরাইশদের একটা উপকার করতে চেয়েছি যাতে এর বিনিময়ে তারা আমার পরিবারের ক্ষতি না করে দিন ত্যাগ করা নিয়তে আমি এই কাজ করিনি ইসলাম ছেড়ে ভোগবিলাসে মত্ত হব এটাও আমার ইচ্ছা ছিল না হাতিব বলতে চাচ্ছিলেন কোরাইশদের সাথে তার রক্তের কোন সম্পর্ক নেই কিন্তু তার পরিবার পরে আছে মক্কায় মুসলিমরা যদি মক্কায় অভিযান চালায় তাহলে কুরাইশরা তার পরিবারের ক্ষতি করতে চাইলে তাদের রক্ষা করার কেউ নেই অন্যদিকে অন্যান্য মহাজিদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ না কেউ তাই হাতিব ভেবেছেন কুরাইশদের যদি তিনি মক্কা অভিযানের কথা জানিয়ে দেন তাহলে তার বিনিময়ে তারা তার পরিবারকে ছেড়ে দেবে কিন্তু হাতিব ঠিকই জানতেন তিনি যেই কাজটি করেছেন সেটা ঠিক নয় সেটা মুসলিমদের বিপক্ষে কাফিরদের হয়ে গোয়েন্দাগিরি করার স্বামী কিন্তু কাফিরদের গুপ্তচর বৃত্তি করা বা বেইমানি করা তার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল নিজের পরিবারকে রক্ষা করা তাই তিনি নিজের এই কাজের কৈফিয়ত আল্লাহ রসুলের কাছে পেশ করলেন। তার আল্লাহ আলী আসলাম বললেন সে সত্য বলছে অমর রাজ আনহুব পাশে ছিলেন হাতিবের কথা শুনে তিনি রেগে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমাকে এই মুনাফিকের গরদান কেটে ফেলার অনুমতি দিন রসুল্লাহ সাল্লু আলী আসসালাম বললেন সে বদরে অংশ নিয়েছে আর বদরে অংশ নেওয়া লোকদের দিকে তাকিয়ে আল্লাহ বলেছেন বদরে লোকেরা তোমরা যা খুশি করো আমি তোমাদের মাফ করে দিয়েছি এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালাসুরা মুমতাহিনার আয়াতটি নাজিল করেন ুহ্লীনূল চু আই কুমিয়িমজক্তি হৃজু নয় মি বি তুম ফর জিহ ফলি বিল আলম আলম তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রসুলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছ তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ কর তা আমি জানি তোমাদের মধ্যে যদি কেউ দুশ্মনের সাথে বন্ধুত্ব পাতানোর কাজটি করে তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে আয়াত এই আয়াতের তোমরা আমার এবং তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো এই আয়তের প্রসঙ্গে ইমাম কর্তুবী রহমাহুল্লাহ বলেন এই আয়তটি হচ্ছে কাফিরদের প্রতি আনুগত্যের উপর থাকার প্রমাণ এই আয়তে বলা হচ্ছে সেই সব মুর্শিদদের কথা যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে আল্লাহ তাদেরকে শত্রু আখ্যা দিয়ে বলেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে এবং তাদেরকে বন্ধু এবং বিশ্বস্ত হিসেবে গ্রহণ করা যাবে না হাতিব যা করেছিলেন ভুল করেছিলেন কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসলাম তার সাথে সদয় আচরণ করেছিলেন তিনি হাতিবকে তার একটি কাজের জন্য বিচার করেননি বরং হাতিবকে তিনি সামগ্রিক বিচারে বিচার করেছিলেন হাতিবের বর্তমানকে বিচার করার সময় তার অতীতকেও বিবেচনা করেছেন হাতিব এমন একজন মানুষ যিনি বদরের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করেছিলেন আর বদরের সাহাবিরা শ্রেষ্ঠ সাহাবি এটা তো জানা কথা কিন্তু তাদের মাধ্যমেও ভুল হতে পারে যেমন মিস্তা তিনিও ছিলেন বদরে অংশ নেয়া সাহাবি কিন্তু তিনিও একটি ভুল করেছিলেন তিনি আয়সা রাজেল্লাহ আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়ানোর কাজে জড়িয়ে পড়েছিলেন হাতিবকে শুধু আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লাম ক্ষমাই করে দেননি বরং এটাও নিশ্চিত করেছেন কেউ যেন তাকে কোনো খারাপ কথা না বলে এবার আমরা আলোচনা করব হাতিবের আবি বলতা রাজ আনহুর কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে হাতিব্লা আনহু দিন ত্যাগ করার উদ্দেশ্যে এই কাজ করেননি যে শব্দটি তিনি এখানে ব্যবহার করেছেন তা হল রিদ্দা এর অর্থ হল দিন ত্যাগ মুরতাদ হয়ে যাওয়া বোঝা যাচ্ছে বুঝতে পেরেছিলেন এই কাজটি কুফর যার মাধ্যমে একজন মানুষ দিন ইস্তান থেকে বের হয়ে যায় আর তাই তিনি বলেছেন যদিও তিনি এই কাজটি করেছেন কিন্তু ধর্ম ত্যাগ করা তার উদ্দেশ্য ছিল না যদিও আলিমদের মধ্যে এই নিয়ে মতভেদ আছে যে শত্রুর হয়ে মুসলিমদের বিপক্ষে গুপ্তচর বৃত্তি করা কুফোর না ফিস্ক এই কাজের জন্য অমর রাদেল আনহু হাতিবকে মুনাফিক বলেছেন সেই সাথে কাজটিকে হত্যাযোগ্য অপরাধ মনে করে তিনি রসল্লা সাল্ল আলি ওয়াসালামের কাছে হত্যার অনুমতিও চেয়েছিলেন অমর রদেলহুর কাছে এমনটাই কাম্য তিনি হক ও বাতিলের ব্যাপারে প্রচণ্ড স্পর্শকাতর ছিলেন কাফিরদের হয়ে গুপ্তচর বৃত্তি করা একটা ভয়াবহ অপরাধ এই অপরাধটি এতই ভয়াবহ যে এটা কুফুরি হিসেবে বিবেচিত হতে পারে বেশিরভাগ আলিমদের মতে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড যেমন ইমাম মালিক রহমাহুল্লাহ মনে করতেন কোন মুসলিম যদি কাফিরদের পক্ষে গুপ্তচর বৃত্তি করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড ইমাম ইবনুল কাইম রহমাহুল্লার মত কিছুটা ভিন্ন তিনি মনে করতেন গুপ্তচরের শাস্তি কি হবে সেটা ইমামের হাতে তিনি বিবেচনা করবেন শাস্তি দেওয়ার মাধ্যমে কল্যাণ আছে নাকি ছেড়ে দেওয়ার মাধ্যমে কল্যাণ সেটা বিবেচনা করে তিনি শাস্তি নির্ধারণ করবেন দ্বিতীয়ত হাতি ব্রাদাল ও বেচে যাওয়াটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে না তিনি বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র বদরে অংশ নেওয়ার সুবাদে রসুল্লাহ আলী কথায় দুটো জিনিস বোঝা যায় প্রথমত বদরের যোদ্ধাদের মর্যাদা সর্বোচ্চ দ্বিতীয়ত অমার আদেল আনহুর প্রস্তাবকে আল্লাহ রসুল্লাহ আলী নাকচ করেননি হাতিবকে মুনাফিক ডাকার জন্য অমারকে নিন্দা করেননি কিংবা কথা বলেননি যে হাতিবের অপরাধ হত্যাযোগ্য নয় আল্লাহ রসোল্লার সামনে কোন ভুল কথা বা কাজ হলে আল্লাহ রসুল্সাল আলী সেটা দিতেন কিন্তু যেহেতু তিনি ওমারকে কিছুই বলেননি কাজেই এর অর্থ দাঁড়ায় যে ওমারও এখানে কোনো ভুল করেননি তিনি বাহ্যিক কাজের বিচারে হাতিবকে বিচার করেছেন এবং এটাই হচ্ছে নিয়ম কিন্তু হাতিবকে শাস্তি না দেয়ার ব্যাপারটা ছিল ব্যতিক্রম তিনি ছিলেন বতরে অংশ নেয়া সাহাবি তবে আজকের দিনে কেউ যদি হাতিবের মতো একই কাজ করে তাহলে সে হাতিবের মতো এভাবে ক্ষমা পেয়ে যাবে না কারণ হাতিব ছিলেন একটি বিশেষ দলের অন্তর্ভুক্ত বদরাই এই মুবারক দলটির ক্ষমাপ্রাপ্ত হবার বিষয়টি আল্লু রসুল সাল্লাহু আলী ওয়াহির মাধ্যমে জেনেছেন আজকে যদি কেউ কাফিরদের হয়ে গুপ্তচর বৃত্তি করে ধরা পড়ে তাহলে এ কথা বলে সে পার পাবে না যে হাতিবকে তো আল্লুরসুল সাল্লাহু আলী আসলাম ছেড়ে দিয়েছেন হাতিবের বিষয়টি হল ব্যতিক্রম তিনি তৃতীয়ত আল্লুর সাল্লাহু আলী আসলাম যখন কাউকে বিচার করেছেন তখন শুধুমাত্র একটি কাজের উপর তাকে বিচার করেননি বরং তার অতীতের চরিত্র এবং কাজকর্ম বিবেচনা এনেছেন হাতিবের অতীত থেকে এমন কিছুই প্রমাণিত হয় না যে তিনি কাফিরদের চর বা তাদের পক্ষের লোক বরং তিনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু মক্কা অভিযানের কথা জানিয়ে দিয়ে তিনি একটি মানবীয় ভুল করেছিলেন তার এই ভুলের কারণে তার সমস্ত অতীতকে অগ্রাহ্য করা হয়নি এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হল একজন আলিম যিনি সময় সত্য কথা বলে এসেছেন দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন তিনিও কিছু বিষয় ভুল করে বসতে পারেন কিন্তু এই কারণে তার সমস্ত কাজ অগ্রহণযোগ্য হয়ে যায় না একজন মানুষের আন্তরিকতার কথা মাথায় রেখে তাকে বিচার করা উচিত এটাই ইনসাফের দাবি সুরা মুমতাহিনার আয়াত থেকে শিক্ষা হল আলওয়ালা ও আলপারা অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা এই শিক্ষা মুসলিমরা আজ ভুলতে বসেছে এই সুরার মাধ্যমে আল্লাহতালা কাফিরদের প্রতি মুসলিমদের আনুগত্য প্রকাশ করা নিষিদ্ধ করেছেন যারা আল্লাহ আল্লাহ রসুল এবং মোমিনদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে আপন ভাবা বা বিশ্বস্ত মনে করার কোন সুযোগ নেই মোহাম্মদ বিন বাকর আল আবিদের মতে এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা মোহাজিরদের সতর্ক করে দিয়েছেন কুরাইশদের সাথে আত্মীয়তা সম্পর্ক আছে বলে তারা যেন কুরাইশদের আপন মনে না করে বরং কুরাইশা হল কাফের আর কাফিরদের শত্রু হিসেবেই বিবেচনা করতে হবে সৈয়দ কুতুব রাহিমহুল্লাহ এই প্রসঙ্গে বলেছেন কুরাইশদের হাতে এত অত্যাচারিত হওয়ার পরেও কিছু মুসলিম সরল মনে ভেবেছে মক্কার কুরাইশদের সাথে আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে কোনো সমস্যা নেই কিন্তু এই আয়তের মাধ্যমে আল্লাহতালা যেন সেই ধারণাকে মুছে দিয়েছেন মুসলিমদের দৃষ্টিকে আত্মীয়তা সম্পর্কে ঊর্ধ্বে এনে কেবল ইমান এবং দিনের উপরে নিবদ্ধ করেছেন এবং কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেটা বাহ্যিকভাবে যতই খারাপ মনে হোক না কেন অপরাধীকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে হাতির যে কাজটি করেছিলেন সেটা আল্লাহ রসুল আলী জানিয়েছিলেন খোদ জিবরিলাম জিব্রিলের সাক্ষ্যে সন্দেহের কোন অবকাশ নেই তার উপর এটাও স্পষ্টভাবে প্রমাণ হয়েছিল যে কুরাইশদের উদ্দেশ্যে চিঠিটি হাতিব লিখেছিলেন এবং সেই মহিলাকে দিয়ে তাদের কাছে চিঠিটি পাঠাতে চেয়েছেন এর পরেও। আল্লাহ রসুল আলী জিজ্ঞেস করেছেন এই কাজটি তুমি কেন করলে অর্থাৎ হাতিবাণ হওয়া সত্ত্বেও তিনি হাতিবকে কথা বলার সুযোগ দিয়েছেন এ থেকে আমরা বুঝতে পারি কোনো অপরাধ সংঘটিত হলে একটি বিচারিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে একজন অপরাধী কেন অপরাধ করেছে কোন পরিস্থিতিতে করেছে এগুলো বিচারিক প্রক্রিয়ায় বিবেচ্য বিষয় আমাদের মূল আলোচনায়। সমস্ত প্রস্তুতি শেষ হবার পর শুরু হলো মক্কার অভিমুখে অগ্রযাত্রা বরকতময় রমাদান মাসে শুরু হল বরকতময় এই বিজয়ের কাফেলা মাসের প্রথম দিকে তারা সাওম রাখলেন কিন্তু মক্কার কাছাকাছি এসে রসল্লাহ আলী ওয়াস্লাম মুসলিমদের সাওম ভাঙতে নির্দেশ দিলেন এই সেনাবাহিনীতে দশ হাজার সেনা ছিল এই পর্যন্ত এটাই ছিল মুসলিমদের সবচাইতে বড় বাহিনী এই বাহিনীতে সব মহাচির আর আনসারার ছিলেন মোদিনার আশেপাশের অনেক গোত্র যেমন সুলাইম আসলাম গিফার ও জাইনা এতে যোগ দেয় রসুল্লাহ সাল্লু আলী হাজার সৈনিক নিয়ে যাত্রা শুরু করলেন আব রুহম এ হুসাইন আল গিফারি রাজেল্লাহ অস্থায়ী গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হল দশ সৈনিক নিয়ে আল্লুর রসুল সাল্লাহু পৌঁছালেন সেখানে পৌঁছে আল আব্বাস আল মুতালিব রাজেলাহ আনহোর সাথে দেখা হয়ে যায় মক্কায় গোয়েন্দাগির দায়িত্ব ছিল তার উপর তা শেষ করে তিনি সপরিবারে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন আব্বাসের মক্কায় থাকার আর কোনো প্রয়োজন ছিল না তিনি মক্কায় থাকতেন আল্লা রসুল সাল্লু আলী আসলামকে কুরাইসদের ব্যাপারে স্পর্শকাতর তথ্য দেওয়ার জন্য আব্বাসের পর আল্লাহাল্লাহু আলি ইসলামের সাথে দেখা হল আবু সুফিয়ান ইবনুল হারিস এবং আবদুল্লাহাইয়ার সাথে এই ছিল ইসলামের শত্রু। ব্যঙ্গ করে কবিতা লিখত এই আবু সুফিয়ান মক্কার নেতা আবু সুফিয়ান নয় আর আব্দুল্লাবির উমাইয়া হল সেই লোক যে মাক্কী জীবনে ব্যঙ্গ করে বলেছিল আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না তুমি একটা ময় নিয়ে আসো যেটা সরাসরি ওই আকাশ পর্যন্ত যায় তারপর সেখান থেকে তুমি আল্লাহর কাছ থেকে একটা চিঠি নিয়ে আসবে আর সেই চিঠিতে চারজন ফেরেস্তা তোমার নবওতের ব্যাপারে সাক্ষ্য দেবে তবে সত্যি বলতে কি এসব করলেও আমি তোমাকে বিশ্বাস করব বলে মনে হয় না ইসলামের এই দুই শত্রুও শেষ পর্যন্ত ইসলাম কবল করতে রাজি হয়ে গেল তারা সানিয়তুল ইকাবে এসে আল্লা রসুল সাল্ল আলী আসলামের সাথে দেখা করতে চাইল রসুল্লাহ সাল্লি আসলামের স্ত্রী রসুল্লাহকে বিষয়টা জানালেন জানালেন্লাহ বললেন এদের সাথে দেখা করার আমার নেই এদের একজন আমার নামে কুচ্ছা রটিয়েছে আমার মানহানি করেছে আর আরেকজন মক্কায় আমার ব্যাপারে জঘন্য কথা বলেছে এই আবু সুফেন ইবনাল হারিস বলল আল্লাহ রসুল যদি আমাকে দেখা করার অনুমতি না দেন তাহলে আমি আমার ছেলেকে নিয়ে মরুভূমিতে চলে যাব সেখানেই হারিয়ে যাব একথা শুনে আল্লুর রসুল্লাহ আলীওয়াস্লামের মন কিছুটা নরম হলো তিনি শেষ পর্যন্ত রাজি হলেন ফলে তারা মুসলিম হয়ে গেল এগোতে এগোতে এরপর মুজাহিদ বাহিনী মার আদাহারে পৌঁছে গেল সেখানে তাবু কাড়া হল জায়গাটা ছিল মক্কা থেকে বাইশ কিলোমিটার দূরে কিন্তু চারপাশের মরুভূমি বেশ খোলামেলা হওয়ার কারণে মক্কা থেকে পরিষ্কার তাদের উপস্থিতি বোঝা যাচ্ছিল আলুর সুলসালাম ইচ্ছাকৃতভাবে তার উপস্থিতি জানা দিতে চাচ্ছিলেন সেদিন রাতে মুসলিমদের শিবিরে দশ হাজার আগুন জ্বালানো হল দশ হাজার আগুনের দপদপে আলুর বেখারা জানান দিচ্ছিল বিশাল সেই সেনাবাহিনীর সমাগম বিষয়টা আবু সুফেনের নজর এড়ায়নি সে বুদাইল এ ওয়ারাকা এবং হাকিম বিন হিজামকে সাথে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য বেরিয়ে পড়ল পথে যেতে যেতে আবু সুফেন প্রশ্ন করল কারা এরা এত আগুন আর এত বড় শিবির আগে তো কখনো দেখিনি এরা নিশ্চয়ই খোঁজা আগোত্রের লোক হবে হয়তো যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বোদাইল জবাব দিল না এরা খোঁজা হতে পারে না এদের শক্তি এত বেশি নয় যে এরকম বড় শিবির করে আগুন চালাবে। আবু সুফিয়ানের ভেতরকার উদ্বেগ চাপা থাকল না রাস্তায় আল আব্বাসের সাথে তার দেখা হয়ে গেল আব্বাসকে আবু সুফিয়ান বলল এই অবস্থায় কি করি বলতো আব্বাস বললেন আল্লাহর শপথ আগামীকাল সকাল হবে ক্রাইস্টদের জন্য একটা কঠিন সকাল আল্লাহ রসুল তোমাকে পেলে ছাড়বেন না তুমি বরং এই গাধার পিঠে চড়ে বসো আমার সাথে চলো আল্লাহ রসোলের কাছে তোমাকে নিয়ে যাই দেখি তোমাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা আবু সুফিয়ান রাজি হল অন্য আরেকটি বর্ণনা মতে এই তিনজন মুসলিমদের হাতে গ্রেফতার হয়েছিলেন ঘটনা যাই হোক তারা তিনজনেই মুসলিমদের ক্যাম্পে এলো সবাই সন্দেহের দৃষ্টিতে ছিল। কিন্তু আব্বাসকে সাথে দেখতে পেয়ে পথ ছেড়ে দিচ্ছে সবাই ছেড়ে দিলেও একজন কিন্তু এত সহজে ছাড়তে চাইলেন না তিনি আর কেউ নন অমর আব্দুল ও আনহো ওমারের তাবুর সামনে দিয়ে যাবার সময় অমার তাদের পথ রোধ করলেন আব্বাসকে জিজ্ঞেস করলেন কে এই লোক আব্বাস বললেন এ হচ্ছে আবু সুফিয়ান এ কথা শুনে অমার রেল ও আনহো বললেন আল্লাহর শত্রু আবু সুফিয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাকে তার উপর ক্ষমতা দিয়েছেন তার কোন নিরাপত্তা আজ নেই আবু সুফিয়ানকে সেখানেই মেরে ফেলবেন এত বড় সুযোগ হাতছাড়া করার পাত্র তিনি নন বিষয়টা নিয়ে অমারের সাথে আব্বাসের তর্কাতর্কে শেষ পর্যন্ত নিষ্পত্তের জন্য তারা আল্লা সাল্লু আলিউসলামের কাছে গেলেন আব্বাস চাচ্ছিলেন আল্লাহর রসুল যেন আবু সুফিয়ানকে প্রাণ ভিক্ষা দেন তিনি বললেন আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি অন্যদিকে অমার আব্দুল হত্তাপ রাদহু আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আমাদেরকে আবু সুফিয়ানকে হত্যা করার সুযোগ দিয়েছেন তার সাথে আমাদের কোনো চুক্তি নেই আমাকে অনুমতি দিন আমি তার গর্দানে আঘাত করি এক পর্যায়ে আব্বাস রাজু ক্রুব্ধ হয়ে বললেন আজ আবু সুফার কোত্র বনু আদির লোক হতো তাহলে তুমি তাকে হত্যা করতে চাইতে না। সে বনু আব্দে মানাফের লোক বলেই তুমি তাকে হত্যা করতে চাইছ ওমর রাজল্লাহ আনহু সম্পর্কে আব্বাসের ধারণা ভুল ছিল তিনি ভাবছিলেন ভিন্ন গোত্রের লোক বলেই ওমার রিল্লু আবু সুফকে হত্যা করতে চাইছে কিন্তু ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে লেগে থাকতেন যিনি হক আর বাতিলের মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতেন যেই আল ফারুক সেই ওমার নিঃসন্দেহে এমন ছিলেন না ওমার বললেন শান্ত হও আব্বাস শান্ত হও তোমার ইসলাম আমার কাছে আমার বাবা আল খাত্তাবের ইসলামের চাইতেও বেশি প্রিয় এটা শুধু এই কারণে যে আমার বাবা ইসলাম গ্রহণ করলে সে খবরে আল্লাহ রসুল যত খুশি হতেন তার চাইতে তোমার ইসলাম গ্রহণে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসলাম বেশি খুশি হয়েছেন আল্লাহ রসুলকে কত ভালোবাসলে নিজের বাবার ইসলাম গ্রহণের চেয়েও প্রিয় হয়ে যায় রসুলের প্রিয় চাচার ইসলাম গ্রহণ ওমারের কথা থেকে শিক্ষণীয় হল যে কারো জাতীয়তা বা পারিবারিক বংশপরিচয়ের কারণে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না আন্তরিকতার বিচার হবে আল ওয়ালাহা ওয়াল বারার মাপকাঠিতে যদি কেউ আল্লাহ আজ বাজারের নিকটবর্তী হয় তাহলে সেই উম্মার জন্য বেশি আপন আর কেউ যদি আল্লাহ আজ্জাওয়াজালের সাথে বিদ্রোহ করে তাহলে তার সাথে ওম্মার কোন সম্পর্ক নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম এই ঝগড়া সেখানেই থামিয়ে দিতে চাইলেন তাই আব্বাসকে পরের দিন সকালে আসতে বললেন পরদিন সকালে আল্লাহ রসুল সাল্লাহ আলী সুফানকে বললেন আবু সুফিয়ান এখনও কি তুমি বুঝতে পারছ না যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আবু সুফিয়ান বলল আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক আপনি কতই না দয়াময় উদার আর একজন বড় মাপের মানুষ আত্মীয়দের প্রতি আপনি কতই না সদয় যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ সত্যি থেকে থাকত তাহলে নিশ্চয়ই সে রক্ষা করত আল্লা রসুল বললেন আর আমি যে আল্লাহর প্রেরিত রসুল এটা কি বোঝনি আবুসুফিয়ান বলল এই বিষয়ে আমার অন্তরে এখনো কিছু দ্বিধা আছে আল আব্বাস রাজি লাও আহু গর্জে উঠলেন ধ্বংস হ তুমি তোমার গরদান কাটা যাবার আগেই মুসলিম হয়ে যাও প্রাণের মায়া বড় মায়া এই কথার পর আবু সুফিয়ান মুসলিম হয়ে গেল সাক্ষ্য দিল দিল্লাহ যদিও সেই সাক্ষ্যদানে মানসিক অবস্থা রসুল্লাহ আলাইসলাম বুঝতে পেরেছিলেন তাই তিনি আবু সুফিয়ান রদুল্লাহ আনহোকে পাহাড়ের গিরিপথে আরও কিছুক্ষণ আটকে রাখার জন্য আব্বাস রদুল্লাহ আনহোকে নির্দেশ দেন তার উদ্দেশ্য ছিল আবু সুফিয়ান যেন মুসলিম সেনাবাহিনীকে নিজ চোখে দেখতে পারে রসুল্লা সাল্ল আলী আসলামের সেনাবাহিনী গোত্র অনুসারে অনেকগুলো ব্যাটালিয়নে বিভক্ত ছিল প্রত্যেক ব্যাটালিয়নের নিজস্ব পতাকা ছিল একের পর এক ব্যাটালিয়ন মার্চ করে এগোচ্ছে আর আবু সুফিয়ান তাকিয়ে তাকিয়ে দেখছে এক একটি দল সামনে দিয়ে অতিক্রম করে আর আবু সুফিয়ান আব্বাসের কাছে জিজ্ঞেস করে এরা কারা আব্বাস উত্তর দেন এরা সুলাইম এরা গিফার এরা হল মোজাইনা এদের কারো সাথেই আবু সুফিয়ানের দ্বন্দ্ব ছিল না সে বলছিল এদের সাথে আমার কোন বিরোধ নেই একটা ব্যাটালিয়ন আবু সুফিয়ানের মনোযোগ কেড়ে নেয় তাদের ইমানি তেজ তাদের রিজু ভঙ্গিমা দেখে সে নয়নে তাকিয়ে থাকে সেই ব্যাটালিয়নে আর কেউ নন ছিলেন স্বয়ং আল্লাহ রসুসাল আলী ওয়াস্লাম এবং তার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ দুই দল মোহাজির এবং আনসার সবুজ পতাকা নিয়ে এগোতে থাকা এই দলটিকে দেখে আবু সুফিয়ান বিস্ময়ে হয়ে জানতে চায় এরা কারা আল আব্বাস বলেন এরাই তো মহাজির এবং আনসার এদের সাথে আছেন রসুল্লাহ আবুসুফিয়ান যেন সম্মোহিতের মতো বলে ওঠে না এদের সাথে পেরে ওঠার মতো শক্তি কারণেই আব্বাস তোমার ভাতিজার রাজত্ব সত্যি আজ ফুলে ফেঁপে উঠেছে আব্বাস তাকে সূত্রে দিয়ে বলেন এটা রাজত্ব নয় এটা হলো নববাদ আবু সুফিয়ান বলল হুম, ঠিকই বলেছ আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। মক্কা বিজয়ের বাকি অংশটুকু আলোচনা করা হবে আগামী পর্বে ইশা আল্লাহ অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ রেইন ড্রপস মিডিয়া অর্গ 2 0 1